দর্শকবৃন্দ আমরা আলোচনা করছিলাম ইমাম আবু রচিতার বর্ণনা যা বাংলা ভাষায় ইমাম তহাবির আকিদার নামে বিখ্যাত এই গ্রন্থটির একটি অংশে যেখানে আমাদের ইমাম বলছিলাম নাজিল হওয়া তার অবতরণ হওয়া ওয়ানু বসাম সেবিনাবে আমরা ইমান রাখি যে পশ্চিম দিগন্ত থেকে সূর্য উঠবে আহ ওয়া খুরুজি দাবিল এবং সুনির্দিষ্ট স্থান থেকে জমিনের যে জমিন জমিন নাম। থেকে উত্থিত প্রাণী সেটাও বের হবে ইমাম তহাবির রহমতুল্লাহ আলাই এই কয়েকটি কয়েকটি জিনিসের প্রতি ইঙ্গিত করেছেন কে আমাদের আলামতের প্রতিদিন সমস্ত কে আমাদের আলামত বর্ণনা করেননি দর্শক কিন্তু আমরা ইত্যুপূর্বে কেয়ামতের ছোট আলামতগুলো আলোচনা শেষ করেছি এবং বলেছি যে কেয়ামতের ছোট আলামতগুলো কখনো কখনো বড় আলামতের ফাঁকে ফাঁকে আসবে আবার কখনো কখনো আগে চলে আসছে কখনো কখনো সেটা বর্তমানে চলমান আছে কিন্তু বড় আলামতগুলি সম্পূর্ণ ভিন্ন প্রকৃতির বড় আলামতগুলি এমন যেগুলো একবার এসে গেলে এগুলি পরপর অনবর্ত পরেরগুলি আসতেই থাকবে এবং বড় আলামতগুলির পরে আর পৃথিবীর ধ্বংস অনিবার্য বলে বোঝা যাবে বরং কোনো কোনোটার আল্লাহ তালা নিজেই বলে দিয়েছেন যে এগুলো বড় আলামত এবং কোন কোনটার আল্লাহ তালা বলে দিয়েছেন যে এগুলো যখন আসবে তখন মানুষের ইমান আর গ্রহণযোগ্য হবে না যেমন আল্লাহ তালা ইসা আল্লাহাম সম্পর্কে বলেছেন যে সে হচ্ছে কেয়ামতের একটি আলামত এবং কিয়ামতের একটি জ্ঞান অথবা অন্য বর্ণায় আছে কেউ কেউ পড়েছেন ইন্নাউলআলাম কিয়ামতের আলামত কেয়ামতের একটি চিহ্ন হচ্ছে বা একটি প্লাক বা রায়া বা ঝান্ডা হচ্ছে ঈশাআ আলাই তিনি অবতীর্ণ হবেন বলা হয়েছে যে কেয়ামতের আলামতটি যদি আসে এসে যায় তাহলে মানুষের তবা আর কবুল হবে না বরং তার ইমান করা হবে না যেমন আল্লাহ কোরআনকারী বলেছেন যেদিন আল্লাহর কোন নিদর্শন এসে যাবে কোন নফসের ইমান গ্রহণযোগ্য হবে না কাবলু যে নফস এই কিয়ামতের আলামত আসার আগে ইমান আনেনি তার ইমান গ্রহণযোগ্য আল্লাহ তালা তার ইমান গ্রহণ করবে না অর্থাৎ কোন আলামত এমন আছে যে আলামতের পরে আল্লাহ আর কারো তওবা কবুল করবেনা এবং সেটা হচ্ছে পশ্চিম দিগন্তে সূর্য উঠা পশ্চিম দিগন্তে সূর্য উঠা তো এরপরে আল্লাহ তালা কোরআনকারিম আবার কিন্তু কোন আরেকটি বড় আলামতের কথা বলেছেন যে আখরাজ আহম দা বাতান মিনাল আর দি তুকা কানুবে আয়াতিনার ইউ যখন কেয়ামতের আলামত আসবে শেষের দিকে আসবে তখন আমরা জমিন থেকে একটি পানি বের করবো যে মানুষের মধ্যে মানুষের সাথে কথা বলবে টুকাল লিম অর্থ আরেক অর্থ হচ্ছে মানুষকে সে দাগ দিয়ে দেবে তার নাকে এবং কপালে যে মানুষ ইমানদার নয় অর্থাৎ ইমানদার কাফের কে সে আলাদা করে দেবে এরকম আলামতের কথাও কোরআন হাদিসে কোরআন হাদিসে স্পষ্টভাবে পাওয়া যাচ্ছে তবে বোঝা গেল যে কেয়ামতের আলামত ছোটগুলো হতে আছে হত হয়েছে হচ্ছে ভবিষ্যতে হবে এরকম এবং সেটার ব্যবহারে যতনা মানুষের সাবধান হওয়া দরকার বড় আলমতগুলি আরও বেশি সাবধান হওয়া দরকার কেন বড় আলমতগুলির রসোল্লা বিভিন্ন হাদিসে আসছে যে এগুলো যে একবার এসে যায় তাহলে এগুলির পরে কেয়ামত এমনভাবে আসবে যেমনভাবে কোনো মুক্তা দানা যেমনভাবে কোনো কারো যদি কোনো কারো কোনো ইয়া থাকে গলায় হার থাকে হারের দানাগুলো পড়ে গেলে এক ছিঁড়ে গেলে যেমনি একটার ফের একটা অনবর্ত পড়তে থাকে কে আমাদের আলামতগুলো এমনিভাবে একটার পর একটা অনবরত আসতেই থাকবে যখন প্রথমটি আসবে তারপর থেকে বাকিগুলো আসা খুবই কাছাকাছি সময় আসবে এই এর মধ্যেই আমাদের জীবনের অধিকাংশ সময়ে তওবা এবং ইস্তেকভার করে আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করতে বিশেষ করে যখন পশ্চিম দিগন্তে সূর্য উঠবে তখন আর পশ্চিম দিক থেকে সূর্য উঠবে তখন আর কোনো তওবা কবুল করা হবে না আর তওবা যদি কবুল না করা হয় এর অর্থ হচ্ছে এরপরে কোনো ইমানদারে বেঁচে থাকা সহায়ক নয় বা দিনের জন্য সহায়ক নয় তা নিজের জন্য উপকারী নয় এই এর আগেই তওবা করে আল্লাহর কাছ থেকে ক্ষমা প্রার্থনা করে নিতে হবে ক্ষমা চেয়ে নিতে হবে দর্শক বন্ধু আমরা পূর্বে ছোট কেয়ামতের ছোট আলামতগুলো আলোচনা করেছি কেয়ামতের বড় আলামত কয়টি কিয়ামতের বড় আলাম সম্পর্কে রসুল্লাহাম থেকে একাদিসে আসছে তিনি দর্শীর কথা বলেছেন বর্ণনা করেন হোজাই আসিদ আল গুল থেকে তিনি বলেন ইতাল সালাম আলাইনা তাকর আহ আমরা পরস্পর আলোচনা করছিলাম আমাদের কাছে আসলেন আসার পরে তিনি বললেন মা তাকুন কি আলোচনা করছো কল উন কুরুাহ সবাই বললেন যে আমরা কিয়ামত্র আলোচনা করছি তখন রসুল্লাহ সাল্লা বললেন ইনাহা আলেন তা কুমাহিন তোমরা যতক্ষণ পর্যন্ত কেয়ামতের আগে দশটি চিহ্ন না পাবে দশটি আলামত না পাবে ততক্ষণ পর্যন্ত তোমরা তোমরা দেখবে যে কেয়ামত অনুষ্ঠিত হয়নি অর্থাৎ কেয়ামতের আগে অবশ্যই ১০টি আলামত তোমরা পাবে এর অর্থে এই নয় যে বড় আলামত দশটি বা দশটি বড় আলামত রয়েছে দশটি হতে হবে এরকম জরুরি না তবে বড় এই দশটি বড় আলামত এটা বোঝা গেল तरे। एगुली एगुली आरो थाकते पारे। पारे। की रसुल्ला दोखान प्रथम आदखान अर्थात धोआ जार आलोचनाल सामने करब द्वितीय दर्जियाल मिथ्य बदी दर्ज बहुत सब चेहरे बड़ दर्जियाल ও নজুল ইস মারিয়াম ইসা আলা সালাম নাজিলহ ও ইয়াজুজ ও ইয়াজুজ মাজবের হওয়া ইয়াজুজ ইয়াজবের হওয়া সালাসুফ তিনটি ভূমি ধস হবে বেল মশ ও বিলীর আরব তিনটি ভূমি দশ হবে একটি পার্চে একটি পাশ্চাত্যে আর একটি আরব উপদ্বীপে ও আখরুদ কেনারুন তাকরুজ নাহিম সব শেষে বের হবে যেটা দশম সেটা হচ্ছে এমন একটি আগুন যে যেটি ইয়মন থেকে বের হয় মানুষকে তাদের হাসরের জায়গা অর্থাৎ দুনিয়ার হাসর যেটা সেটা হচ্ছে শাম বা সিরিয়া এলাকা মধ্যপ্রাচ্য সেখান দিকে মানুষকে ট্রেনে হাঁকিয়ে নিয়ে যাবে মানুষকে সেখানে ট্রেনে ভয়ে মানুষ সে আগুনের আগুনের তাপে উত্তপ্ত হয়ে বা ভীত হয়ে বা সেখানে টিকতে না পেরে এক পালাতে থাকবে পালাতে পালাতে তারা একসাথ হবে সেখানে পৃথিবীর ধ্বংস হবে আর সিঙ্গে ফুঁক দেওয়া হবে আর পৃথিবী আহ ধ্বংস হয়ে যাবে আমরা দেখতে পাইফুমা বলেছেন তিনটি ভূমি তিনটি তার সাথে আছে দোকান দাজুল ইয়াজুজ মাজুস তুলসা নারু আজ আল নারুজিন কারন আদান থেকে বের হবে এখানে আমরা পাই অন্য এক হাদিসে আসছে আবুর রহন বর্ণিত তিনি বলেছেন বাদুর সিদ্ তোমাদের আমল ন্যাক আমল গুলি ছয়টি কাজের আগে করে ফেলো ছয়টি কাজের আগে কি প্রথমে তিনি বলেছেন যে কাজের ফেরা আমল করা হচ্ছে না কবল করা হবে না সেটা হচ্ছে তলো শামসিমি মাগরে বিহা পশ্চিম দিক থেকে পশ্চিম দিক থেকে সূর্য উঠা আউ অথবা ধোঁয়া আসে যাওয়া আউ দল দজ্জাল এসে যাওয়া আউ দাব্বা অথবা দাব্বা তোলা আসা আও খাস হাদি অথবা তোমার ব্যক্তিগত বিষয় শেষ হয়ে যাওয়া অথবা জনগণের কাজে বিপদ্যস্ত হয়ে যাওয়া এটা দিয়েছেন যে নিজের কাজে ব্যস্ত হয়ে পড়া এবং জনগণের কাজ ব্যস্ত হওয়ার আগেই তোমরা ন্যাক আমল করে ফেলো এটাও হাদিস্তিয়ারা এসেছে মুসলিমের অন্য আবরা অন্য হাদিসের অবরোধ থেকে অন্য শব্দে আসছে বাদ রুবুলের তোমরা ছয়টাই কাজ অবশ্যই তাড়াতাড়ি কর যতক্ষণ না দাজ্জাল এসে যাবে তার আগে কাজগুলি করে ফেলো দার্জাল আসবে দোকান আসবে দাব্বা তোলার পশ্চিম দিক পশ্চিম দিক থেকে সূর্য উঠবে এবং নিজেদের কাজ জনগণের কাজে ব্যস্ত হয়ে মানুষের কাজে ব্যস্ত হয়ে অথবা ব্যক্তিগত কাজে ব্যস্ত হওয়ার আগেই আল্লাহর জন্য তোমরা আমল করতে থাকো এভাবে দেখা যাচ্ছে বিভিন্ন হাদিসে দাজ্জালের দার্জালের বর্ণাগুলো আসছে দার্জাল দার্জালের বর্ণা আসছে দাবার বর্ণনা আসছে অনুরূপভাবে দোকানে বর্ণনা আসছে বিভিন্ন হাদিসে বিভিন্ন বর্ণনা আসছে কিন্তু এই আলামতগুলো বড় বড় আলামতগুলো কোথাও কোনটার পর কোনটা অনুষ্ঠিত হবে বা দশটাই কোনটা সুনির্দিষ্টভাবে কিন্তু বলা হয়নি শুধু হোজাই ফেহমুল হোজাই ফেমুল আসিদ আলানুর হাদিসে যেটা আসছে সেটাকে অনেকে মনে করে থাকেন যে এটাই হচ্ছে মূলত এই ব্যাপারে একটি সুনির্দিষ্টভাবে বলার মতো একটি হাদিস যে ১০টি এই দশটিকে বড় আলামত বলা যাবে অন্যগুলি গুলি নয় কিন্তু এখানে কোনোটাই দশ রসুল হাসান বলেননি যে এগুলো বড় আলামত এটা কিন্তু রসুল হাসান হাদিসমাণিত হয়নি তবে যেহেতু রসুল বলেছেন যে এগুলো যতক্ষণ না আসবে ততক্ষণ পর্যন্ত কেয়ামত হবে তোমাদের হবে না অনেকে এগুলোকে বড় আলামত হিসেবে গ্রহণ করে নিয়েছেন আমরা দেখতে পাই যে তিনটি জিনিস ভূমিদশের কথা বলা হয়েছে একসাথে তিনটি ভূমিদশ করে দশটি বানানো হয়েছে এই হাদিস রেপে তিনটি এই তিনটি কিন্তু শুধু ব্যাপক আকারে হয় যদি ভিন্ন কথা নাহলে ভূমিধ্ব আগেও হয়েছে ভবিষ্যতে একটি ধরেছেন কেউ কেউ তিনটা ধরেছেন এর বাইরে অনেকে আরো দুটিকে সংযোগ করেছেন বিশেষ করে কাবার ধ্বংস যা আমরা পূর্বে আলোচনা করেছি এটা যেহেতু শেষ সময় অনুষ্ঠিত হবে এই জন্য কেউ এই কাবা ধ্বংস হওয়ার সর্বশেষে নিয়ে গেছেন যে কাবার ধ্বংস হবে এর ফলে পৃথিবীর বেশি দিন অবস্থান থাকবে না ধ্বংস হয়ে যাবে আলামত করেছেন কেউ কেউ এর সাথে আলামত ধরা হয় তাহলে আরো দুটি লাগে দশটি আলামত হতে হলে কেউ কেউ এর সাথে যোগ করেছেন যে কাবার ধ্বংস একটি আর হচ্ছে কোরআন উঠে যাওয়া অর্থাৎ কোরআন থাকবে না কোরআন চলে যাবে বিভিন্ন হাদির দ্বারা আসে একসময় কোরআন থাকবে না কোরআন যখন পরিত্যক্ত মানুষ পড়বে না কোরআনের आलमत गोमी आलमत गो सदिष्ट भावार पर घटे हादी स्पष्ट भाई उल्लेख नहीं तबार्ट उल्लेख हादी से महदी आस হাদিসে হাসিজে মাহাদির পরে ইসা ইসা আল্লাহ ইসলামের নাজির হওয়ার কথাটি আসছে দাজ্জালের কথাটি আসছে তারপরে ইয়াজের কথা আসছে এরপরে যখন ইমানের মানুষের ইমানের পরীক্ষা নেওয়ার জন্য বের হবে সেটা বলা হয়েছে এটা এর পরে আসবে কিন্তু বাকিগুলোকে ত্যারটিপ দেওয়া খুব কঠিন ব্যাপার এই প্রথম সহজভাবে আমরা যেটা বুঝতে পারি প্রথমে দাজ্জাল আসা এটা হচ্ছে সবচেয়ে বড় বড় আলামত এর আগে যা এর সাথে সংশ্লিষ্ট থাকবে মাহাদি মাহাদি তিনি বের হবেন আর দ্বিতীয় হচ্ছে তিনি তিনি তার জন্ম তার বের হওয়া দার্জিয়ালের সাথে সম্পৃক্ত এরপরে দার্জিয়ালের সাথে সম্পৃক্ত সাথে সাথে আসবে ইসাহ আল ইসলাম যেহেতু তার মৃত্যুর সাথে সম্পৃক্ত এই তিনটা পরপরই হবে এরপরে আমরা দেখতে পাচ্ছি ইন্দিগন্ধে সূর্য উঠে আসবে এরপর আসবে আহ এরপরে আসবে দাবাতুল হার্দ দাবাতুল আহ দুনিয়াতে আসা এবং ইমানদার এবং কাফেদের মধ্যে পার্থক্য করা এটাই বোধহয় যদি আমরা মিলাতে পারি তাহলে এই সিস্টেমটাকে এই সিরিয়ালটাকে মিলাতে পারি এই জন্য এভাবে বলতে পারি কিন্তু দেখা যাচ্ছে তিনি দায় আগে নিয়ে আসছেন যে এটা যেহেতু তিনি বলেছেন আহ তুলুর শামসি মাগরে বেহা এটা হতে পারে পরে এর এরপর তিনি বলেছেন জুড়াল এগুলি বলেছেন কিন্তু আসলে যেটা আমরা সবচেয়ে বেশি ইবনাহাজি রহমতুল্লাহ আলাই মতটাই আমরা গ্রহণ করব। যে প্রথমেই যেটা হবে সেটা হলো দার্জালের আগমন দার্জাল আগমন সাথে সংশ্লিষ্ট গুলো আগে আসবে যেমন খুরুজাল মেহাদি তারপরে তার দার্জালের মৃত্যুর জন্য আসবে ইসা আলাম এটা আসবে এবং তারপরে ইয়াজুজ মাহুদ আসবে যে ইসা আল ইসলাম তাকে তাদেরকে নিয়ে যে পাহাড়ে উঠে যাওয়ার কথাটা হাদিসে আসছে এই জন্য তারপরে আসবে আহ তারপরে আসবে দাব্বাতুলার অথবা তারপরে আসবে পশ্চিম দিকান্ত সূর্য উঠে তারপরে দাববাতুলাত আসবে এটাই হচ্ছে স্বাভাবিকভাবে ভাগ করার বিষয় তাকে ভাগ করা এইভাবে ভাগ করলে এইভাবে তারা হয় সেটা অনেকটা বিশুদ্ধ হবে বলে আমাদের বিশ্বাস কিন্তু এটা কিন্তু একেই নিয়ে বলা যাবে না যে কোনটার পর কোনটা আসলে কি এটা নেওয়া যায় যতক্ষণ না যেটা সেটা বলা যাবে যেমন দার্জিয়ালে আসছে ইসা আল ইসলাম আসবেন এবং ঈসা আলাহিসামের পরে দাববুল পশ্চিম দীঘান্ত সুযের বিষয়টি আর পরে আরো অনেক পরে আসবে যেহেতু ইসা আল্লাহ ইসলামের পরে সাত বছর পৃথিবীতে হাদিসে আসছে সাত বছর পৃথিবীতে ইমানদাররা থাকে থাকবে এবং সেখানে সুন্দর জীবনযাপন হবে উপর সারা সারাদা চলবে এবং সেখানে কোন ইসার আসল পরে কোন রকমের শিখ থাকবে না বরং সবাই ইমান আনবে যেমন কোরআনকারিমা আল্লাহ তাল্লাহ বলেছেন যে ঈসা ঈসা যখন দেখবে যখন আবার আবার আসবে তখন ঐমিন যখনই আসবে ঈসাআসলাম ঐমিন আহিল কিতাব ইলা ইমরান নবী কাবলা মাউতিহী ইসা আল্লাহ আসলামের মৃত্যুর আগে প্রত্যেকটি আহলি কিতাব এটা অর্থ পারে একটা ইমান হতে পারে যেটা যে প্রত্যেকটি আহলি কিতাবের আহলি কিতাব ঈসা আলাহিসাম তার মৃত্যুর আগে সঠিক ছিলেন তো এটাই হচ্ছে প্রমাণ যে ঈসা উপর ইমান আবে এবং হয়েছে যখন আসবে ইয়েকসুরুল সলিব সলিবকে ভাঙবেন কারণ সলিপ বলবেন যে মিথ্যাশার সলিব করা হয়েছে আমি তো শুলে চড়াইনি সুতরাং আমার শুল তোমরা কেন গলা নিচ আমি তো আসছি তখন তারা শুলে থাকবে না ও আসনাম সমস্ত যত মূর্তি সবগুলি ভেঙে ফেলবেন ও এবং জুজিয়া উঠিয়ে দেবেন কারণ জিজিয়া সব ইমান ইমান আনতে হবে মৃত্যু হয় হত্যা অথবা দুইটার একটা আনতে হবে তাকে এই জন্য আনবে সবাই আর তিন নম্বর যেটা সেটা হচ্ছে যে তখন আর কোনো রকমের এয়া গ্রহণ করা হবে না जिजिया ग्रहण कर और इमान शुदुम्र ग्रहण कर सलीम जि जिजिया उठे এবং যুদ্ধ জেহাদের আর প্রয়োজন হবে না কারণ সমস্ত সমস্ত মানুষই ইমান আনবে এই জন্য তখন আর জেহাদের পর জেহাদা থাকছে না তো এটা হচ্ছে ওই সময় কিন্তু আবার যখন কুফুরী আসবে আবার জেহাদ হবে যখনই কুফুরি আসবে তখন তার বিরুদ্ধে জেহাদ ইসলামের সদস্য অর্থাৎ এই ইমান আনার পরে তাদের বিরুদ্ধে আর কোনো জেহাদ নেই এগুলি বোঝার আমরা আলোচনা এই করছি যে তেরতীপ দেওয়াটা অনেক সময় কঠিন হয়ে দাঁড়ায় এই জন্য অনেক সময় দেখা যায় যে কোনটার পরে কোনটা আসবে এটা নিয়ে বড় আলামত এটা নিয়ে বিভিন্ন রকমের আলোচনা হয় বিভিন্ন রকম এ নিয়ে আবার বিভিন্ন বিভিন্ন পথে সঠিক পথ থেকে মানুষ বিভিন্ন পথে চলে যেতে পারে দ্বিতীয় যে জিনিসটা আমরা আলোচনা করতে চাচ্ছি যে এগুলো বড় আলামতগুলি কিভাবে বের হবে কিভাবে বড় আলামতগুলি আসবে এভাবে আমরা দেখতে পাই আবার বর্ণিত তিনি বলেন রসুল্লা সাল্লাম বলেছেন খুরুজুল আয়াত ইস্তি বায়ীন একটি আকয় আলামতগুলো বড়গুলো একটা পর একটা বের হওয়া ইয়াত না কামার নিজাম যেমনি ভাবে কোনো একটি মুক্তার কোন একটি মালা একটি মালার ভিতরে ছোট ছোট অংশ যখন কাঁথা থাকে যদি ছিঁড়ে যায় সেই মালার সূতাটা যেভাবে একটির পর একটা পড়ে যাবে তেমনি বড় আলামতগুলো পর একটা অনবরতা আসতেই থাকবে গেথে রাখা আছে একটি সুতা যখন ছিঁড়ে যাবে ইয় বড় একটা বারাদ অনুসরণ করে পড়তে থাকবে এভাবে আসতেই থাকবে সুতরাং বড় আলামতগুলো একটা আসার পরে আর কেয়ামত বেশি বাকি নেই এটা অস্পষ্ট বোঝা যাবে তখন তো মানুষের কাজ হবে যেই কাজ তখনকার সময় যে করতে সেটা করা ও সেটা করা যেমন ইসরা আলাহাম যদি থাকে তার সাথে মিলে জেহাদ করা এটা কাজ হবে তার থাকা মাহাদিহাদ করা এবং ইয়াজুজ মাহাজুজ থাকলে তাদের থেকে পালিয়ে পালিয়ে বেড়ানো যে কোথাও চলে যাওয়া তাদের হাতের সামনে না পড়া কারণ তারা ইমান পরীক্ষা করবে এই জাতীয় কাজগুলি তখন জরুরি এবং যদি তখনই তবা করা যাতে করে এই সময় সূর্য পশ্চিম দিকে যেন না এসে তাদেরকে যেন তাওবা থেকে মাহরুম না করে এই বিষয়টি মধ্যে অবশ্যই খেয়াল থাকার দরকার হবে অর্থাৎ এই বড় আলামত বিষয়ে বড় আলামত গুলোর অবশ্যই আমাদের জানতে হবে এই বিষয়ে আমাদের সাবধান থাকতে হবে আমরা বড় আলামতগুলোর মধ্যে প্রথম যে আলামতটি আজকে আলোচনা করতে চাচ্ছি সেটা হচ্ছে সময় দর্শক বিন্দু আসলে মাহাদি শব্দের অর্থ হচ্ছে কারি হেদায়তকারী কারি আল্লাহ তালা জীবন এই দুনিয়ার শেষ প্রান্তে এসে রসুল্লা সাল্লা বংশ থেকে হাসানের বংশ থেকে এমন এক লোককে আবার এই কর্তৃত্ব করতে দেবেন পৃথিবীর যা যিনি হেদায়তের দায়িত্ব নেবেন অর্থাৎ মানুষকে বিভ্রান্ত মানুষকে সঠিক পথের দিকে নিয়ে যাবেন বিভ্রান্ত মানুষকে সঠিক পথের দিকে নিয়ে যাবেন ইমাই ইবিনাসির রহমতুল্লাহ আলী বলেন তার সময় মানুষের অনেক ফল হবে এবং খ্যাত অনেক ফসল হবে सम्पद अनेक बस क्षमता अनेक व्यापक थे दिन सू प्रतिष्ठित शत्रुरा से कल्याण अबारित रहा कथाटी बुझा जाए पृथ्वी दान बंदा सबकी चलते थक नाम की तरह नाम रसुल्लाम भविष्यवाणी मोताब रसुलहम्मद तरह नाम पितार नाम আব্দুল্লাহ পিতার নাম হবে আবদুল্লাহ তার নাম হবে মহাম্মদ অথবা আব্দুল্লা নামসুল বলেছেন আব্দুল্লাহ অথবা মহম্মদিন আবদুল্লা তিনি রসুল্লা সাল্লাহ আসলামের কন্যা ফাতেমার বংশধর হবেন ফাতেমার বংশধর হবেন অন্য আমরা জানি যে রসুল্লাহ আসলামের অন্যান্য অন্যান্য যে সন্তান সন্ততি হয়েছিল সেগুলো থেকে সেগুলোর ভবিষ্যৎ সন্তান সত্যি আর কেউ বেছে নেই শুধুমাত্র ফাতেমা রাজি আল্লাহার বংশধররা বেঁচে আছে তাদের বংশধর থেকে একজন এই মহান ব্যক্তি হবেন তিনি হবেন মাহাদী কিন্তু তিনি হবেন মিনহাসান ইবনে আলীর বংশধর হবেন হোসাইনের নয় হোসাইনের নয় যা অনেকে বলে থাকে এজন্য ইবনে কাসির রহমতুল্লাহ আলাই বলেন মাহাদির সম্পর্কে বলেন ওহুয়া মোহাম্মদ ইবনে আবদুল্লাহ আল আলী আল ফাতেম এল হাসান তিনিমতুল্লাহ তিনি হচ্ছেন মো ইবিন তিনি আলবি অর্থাৎ আলীর বংশধরিমার সন্তানদের মধ্যে একজন হাসানি অর্থাৎ ইবনে কাসির রহমতুল্লাহ আলী বলেছেন এবং আমরা দেখব যে হাদিস বিভিন্ন হাদিসে তার এই কথাটি তার ইমাম ইবনে কাসির এই কথাটি হচ্ছে তার যে গুনাগুণে বর্ণনা বৈশিষ্ট্য বর্ণনা করা হচ্ছে তার মধ্যে আছে আনা আজিল জভা তার চেহারা অত্যন্ত বিশেষ করে চেহারা প্রশস্ত হবে অর্থাৎ তার স্পষ্ট হবে কোন সুল কম থাকবে তার দুই পাশে সামনের দিক থেকে একটু খালি থাকবে কপালের সামনের দিক থেকে একটু খালি থাকবে আকনাল আনফে এবং একটু লম্বা নাক বিশিষ্ট হবেন লম্বা নাক বিশিষ্ট হবে এটা হাদিস থেকে স্পষ্ট হয়েছে বিভিন্ন হাদিস দ্বারা বর্ণিত হয়েছে তা বের হওয়ার স্থান বের হওয়ার স্থান থেকে তিনি বের হবেন এ বিষয়ে বর্ণনা আসছে তবেশে পূর্ব দিক থেকে মাহাদির কি সেটা আমরা আলোচনা করব ইনশাল্লাহ সময় সমাজ দর্শকবৃন্দ যেহেতু আজকে আর সময় দেওয়া যাচ্ছে না ইনশাআল্লাহ আমরা ভবিষ্যৎ কোন পর্বে আপনাদের সামনে এই মাহাদির সম্পর্কে আর বিস্তারিত আলোচনা করব ততক্ষণ আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন ও আখের জওয়ান আলহামদুলিল্লাহ আলমিন